মুারফত রে শ্রোহী মাই মুদ আরাফতু আল্লাহ الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه بعد আমরা তাফসীর হবে সূরাতুল মুমতাহিনার আয়াত নম্বর এব্রাহিম আলহি সালাম যে বাপের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করেছিলেন এ বিষয়টি উল্লেখিত হয়েছে এই ক্ষেত্রে মমিনদেরকে এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে সুরাতো আবার এত নম্বর একশো তেরো আর একশো চোদ্দোতে আল্লাপাক দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলছেন যে দেখো মা কান আলী নবী আল্লা আমির মুসাইকিন আল্লাহ কানি করবা নবীর জন্য এটা উচিত নয় আর যারা মমিন নবীর সাথী সঙ্গী তাদের জন্য জায়জ নাই জা ইয়াস্তাক ফেরুল মুসরিন কোন মুশ্রিক বহুত্ববাদীর জন্য অস্বীকারী কাফের জন্য কফট মুনাফিকের জন্য ইস্তফার করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে এরা জাহার নামের অধিবাসী অর্থাৎ বিনা ইমান ইসলামে যদি মারা যায় মৃত্যুর পরে তাদের জন্য মার্জনা কামনা করা যাবে না তবে বেঁচে থাকাকালীন হৃদায়তের কামনা করা যাবে আল্লাহ তুমি হিদায়ত করো আমার আব্বাকে আল্লাহ যে অ মুসলিম সম্পর্কে দোয়া করতে পারেন আপনি যে আল্লাহ এদেরকে হেদায়ত করে দাও কিন্তু যখন কুফুরির অবস্থায় চলে গেছে তারপরে আল্লাহ নিষেধ করেছেন কঠোরভাবে তারপরে এব্রাহিম আলী ইসলাম যে বাপের জন্য মার্জনা কামনা করেছিলেন এর জবাব আল্লাহ বলছেন আমা কান ইস্তফার এব্রাহিম ইমা ইয়াহ আব্বার সাথে যেহেতু ওয়াদা করেছিলেন এব্রাহিম আলী ইসলাম এই ওয়াদা পূরণের উদ্দেশ্যেই তিনি আল্লাহর কাছে মাফ চেয়েছেন আল্লাহ আমার বা আপ তো হেদায়ত না আল্লাহ তুমি তাকে মাফ করো আসি আমরা আমাদের এ আয়তের দিকে আয়ত নম্বর ছয় তাতে আল্লাহের সাদ কোচাল কাহ আল্লাহিম হাসানা এদের মধ্যে হে সে সম্মতের লোকেরা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মানব জাতির জন্য এবং রাহিম আলী ইসালাম এবং তার অনুসারীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আবার ওই কথাটিকে এর আগে আল্লাহ পাক এর বর্ণনা করেছেন আবার বর্ণনা করেছেন তাগিদের জন্য একটি কথা যদি একাধিকবার বলা হয় উদ্দেশ্য হয় কথাটিকে বলিষ্ঠ করা কিন্তু এই উত্তম আদর্শ কারা গ্রহণ করবে লেমান কানা এরজাল্লাহ আলী ওমাল আখের বিশেষ করে ওই লোকেরা যারা আল্লাহর সাক্ষাতে আর আশাবাদী আল্লাহর প্রতি বিশ্বাসী বলি আমল আখের আর পরকালে বিশ্বাসী পরকালের আশাবাদী যে পরকালে পাব পরকালে আল্লাহাক রব্বুল আলমিন সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দেবেন আর অসৎদেরকে আল্লাফাক তাদের শাস্তি দেবেন এটা যারা বিশ্বাস করে আল্লাফাকের প্রতি যাদের ইমান রয়েছে তাদের জন্যই এব্রাহিম আলী ইসলাম উত্তম আদর্শ হইতে পারে এবং তার অনুসারীরা অমাইয়াতাল্লাহ আর যারা ফিরে যাবে ফাইন আল্লাহল হামিদ তারা জেনে রাখুক যে ফিরে গেলে আল্লাহর কোনো ক্ষতি হয় না কারণ আল্লাহ পাক হচ্ছেন অভাবমুক্ত প্রশংসিত আল্লাহ পাক তারপরে আল্লাহুর রাহিম দেখো আল্লাহ পাক আল্লাহর শত্রুদের সাথে তোমাদের শত্রুদের সাথে শত্রুতা রাখতে বলছেন কিন্তু এই শত্রুরা হতে পারে যে অচিরেই তারা তোমাদের বন্ধুতে পরিণত হবে সেটা কিভাবে যখনই আল্লাহকে ভালোবাসবে যখনই আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে যখন পরকালে প্রতি ইমান নিয়ে আসবে মমিন হলেই তোমাদের বন্ধু হয়ে যাবে যেমন ওই সব লোকেরা যারা বদর ওহদে নবী সালাম সাহাবাহামদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছিল মক কাফের মুর্শ্রিকদের মধ্য থেকে খালিদ বিন ওলিদ আবু সুফিয়ান এরা ওহদে নেতৃত্ব দিয়েছে কাফেরদের পক্ষ থেকে কিন্তু এরাই পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে নবী করিম ইসাল্লাহাম জিবদ্দো সাই আল্লাহা বলছেন যে আসাল্লাহ হতে পারে যে আল্লাহ পাক আল্লাহ বাইন এখন বইন করে আবেন তোমাদের মাঝে আর সব লোকদের মাঝে যাদের সাথে তোমরা শত্রুতা রেখেছ কি করে দেবেন মিনু মামাদ বন্ধুত্ব স্থাপন আল্লাহ পাক বন্ধুত্ব তৈরি করে দেবেন ইমানের দিকে ফিরিয়ে দেবেন ওই শত্রুদেরকে তোমাদের বন্ধুতে পরিণত হবে এই এইরকমই যারা জুলম অত্যাচারে ধৈর্য ধারণ করে আর প্রতিশোধ নেই না যেই জালেমগুলি আপনার ওপর জুলম অত্যাচার করছিল হেজ আল্লাহ দিবাইনা কাবাইনে আদাওয়া তা আল্লাহ আলীন হামিম আল্লাহ বলছেন যে ইদফা ই আহসান ভালো দিয়ে মন্দকে দূর করা পানি দিয়ে পেশাব পায়খানা সাফ করতে হবে পেশাব দিয়ে পেশাব সাফ করলে তার কাজ হবে না তো ভালো দিয়ে আল্লাহ মন্দকে দূর করতে বলছেন ভালো ব্যবহার পেশ করে যদি খারাপ কেউ আচরণ করে বাপ মা আত্মীয় স্বজন খারাপ ব্যবহার করছে ছেলে মেয়ে খারাপ ব্যবহার করছে আপনি ভালো করেন তাহলে হবে কি আল্লাহাক এই শত্রুতাকে এই দূরত্বকে দূর করে দিয়ে বন্ধুত্ব স্থাপন করে দেবেন হামি মন্ত্রন্ধু হয়ে পড়বেন আল্লাহ কাদিন আল্লাহ সর্বশক্তিমান অল্লাহ কফুর রাহিম এবং আল্লাহ ফাকরবুল আলম বড় মার্জনা আকারি দয়াবান হাকুম্লা আল্লাহ ফাকরুল আল এখান বিশেষ একটি বিষয় এই কাফেরদের সাথে মুশ্রেকদের সাথে আচরণের ক্ষেত্রে দিক নির্দেশনা দিচ্ছেন যে দেখো যেই সব কাফের মুশ্রেকেরা আল্লা পরকালে বিশ্বাসী নয় কিন্তু তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বেরো করেন না তাড়ায়ও না আর আগের আয়তে আরেকটি কথা উল্লেখ করেছেন সেটাও তৃতীয় শর্ত সেটা হচ্ছে যে তোমাদের বিরুদ্ধে মমিন মুসলিমের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্যও করেন হয়তো নিজেরা তারা সরাসরি প্রত্যক্ষভাবে অপরাধে জড়িত নাই তোমাদের ঘর বাড়ি থেকে জমি জায়গা থেকে তাড়ায় না তোমাদের বিরুদ্ধে মারামারিও করতে চাই না কিন্তু অন্যদেরকে সাহায্য করছে অস্ত্রও দিচ্ছে টাকা পয়সা সাহায্য করছে যে তোমরা মারো আমরা বাড়িতে বসে আছি তোমরা এই কাজ করা এইরকম যদি হয় তাহলে চলবে না হ্যাঁ যদি এইরকম হয় যে মমিন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরে না তাদের বাড়ি থেকে বেরো করে না দেশ থেকে বেরো করে না আর তাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করে না এই তিনটি শর্ত যদি পাওয়া যায় তাহলে আল্লাহ তাদের সাথে সদ ব্যবহার করতে বলছেন আর নীতি অবলম্বন করতে বলছেন তাহলে যে কোনো অমুসলিমের সাথে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যারা সাধারণভাবে আমাদের সাথে জীবনযাপন করতে চাই চলাফেরা করতে চাই একই সমাজে বাস করতে চাই আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে তাদের সাথে তোমরা সদ ব্যবহার করো বীর মানে ভালো আচরণ করো যে কোনো ভালো ব্যবহার আপনি তার সাথে করবেন কতুক সেতু এলেই এবং তাদের সাথে ইনসাফ করবে নৈনীতি অবলম্বন করবে আল্লাহ পাকের সাত হাকুমা তেলুকদ্দিন আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করছেন না ওই সব কাফের সম্পর্কে যারা তোমাদের বিরুদ্ধে ধর্মের ক্ষেত্রে লড়াই করে না ধর্মের জন্য লড়াই করে কারো সাথে সাংসারিক টাকা পয়সা নিয়ে ঝগড়া সেটা আলাদা ব্যাপার দুনিয়ার স্বার্থে ঝগড়া নেতৃত্বে লড়াই সেটা আলাদা কথা কিন্তু ধর্মের জন্য তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে হ্যাঁ নিঃসন্দেহ আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করছেন ওই লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে যেই লোকগুলি কি করে কাত ধর্মের জন্য তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমাদেরকে বাড়িঘর ঘর জমি জায়গা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে আলা তোমাদেরকে বের করে দেওয়ার জন্য অন্যের সাহায্য করছে আনতে আল্লাহ নিষেধ করেছেন যে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে বন্ধুত্ব স্থাপন করতে আল্লাহ নিষেধ করছেন খবরদার তাদের সাথে বন্ধুত্ব রাখবে না অমাইয়াতম এরপরেও যদি ওদের সাথে বন্ধুত্ব রাখে কেউ তাহলে তারা কি হবে ফলা কাহমদা আলেম তারা জা আলেম বললে আল্লাহর কাছে বিবেচিত হবে আল্লাহ বলেছেন ফাইন হিন হুম তাদের দলে সামিল হবে ইয়াল্লা দিন আমে মমিনরা ইজাহা আকল মিনাত মহাজেরা তোমাদের কাছে যখন মমিন নারীরা হিজরত করে আসবে ফমতাহিনুহ আল্লাহ বলছেন তাদের পরীক্ষা নিয়ে না পরীক্ষার পদ্ধতি বললাম একটু আগে যে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করবে যে তুমি কি উদ্দেশ্যে এসছো বল আল্লাহর কসম করে আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহ এবং রসুলকে ভালোবেসে হিজরত করে এসছি আমি ইসলাম কবুল করবো আল্লাহ আলম ইমান হিনা আল্লাহ পাক তাদের ইমান সম্পর্কে ভালো জানেন আল্লাহ তো জানেন কিন্তু তোমরা যেহেতু গাইব জাননাসেন তোমরা তাদের একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো ফাইন আলেম তোহ্ন মিনফাল যে ওহাল কুফার তাদেরকে যদি জেনে নাও যে তারা ইমান এসছে মমেনা তারা হালাহার যে তাদেরকে ফিরিয়ে দিও না এলাল গুফার কাফেরদের উদ্দেশ্যে কাফের স্বামীর কাছে কাফের পুরুষদের জন্য হালাল নয় হারাম ওয়ালাহ লাহুন আর কাফের পুরুষরাও মমিন নারীদের জন্য হালাল নয় তাহলে আল্লাহাকর্বুল্লা আলম নীতিমালা হচ্ছে মুসলিম নারীদের ক্ষেত্রে কারণ মহিলার দুর্বল আর নেতৃত্ব পুরুষের হাতে যদি কোনো মুসলিম মহিলা কোন অমুসলিমকে বিবাহ করে ফেলে তাহলে নেতৃত্ব আল্লাহর শত্রুর কাছে তখন নামাজে বাধা দেবে রোজা রাখাই দিনে বাধা দেবে তার প্রয়োজন মনে করবে দীন ইসলাম পালন করতে বাধা দিবে হেজাব পরদায় বাধা দিবে এবং ছেলে মেয়ে বাপের সাথে সম্পৃক্ত হয় ছেলেমেয়ে এগুলো তাহলে সে কাফের হয়ে যাবে যেহেতু বাপ কাফের এই বিভিন্ন একমতের কারণে কোনো মুসলিম মহিলার কোনো কাফের সাথে বিবাহ জায়গ পক্ষান্তরের বিপরীত যদি কোনো মুসলিম আহলিকিতাব মহিলা ইহুদি মহিলা অথবা খ্রিস্টান মহিলাকে বিবাহ করে তো রয়েছে যদিও মমিন মুসলিমা আর রমণী বিয়ে করা বেশি উত্তম পক্ষান্তরে যারা সিরকিয়ে লিপ্ত রয়েছে মুসরেকা তাদেরকে বিয়ে করা যায় না মুসরেকা মহিলাকে কোনো মুসলিম পুরুষের জন্য বিবাহ করা যায় না শুধু হালি কিতাবের ক্ষেত্রে আল্লাপাকের এই বিধান রয়েছে পঞ্চমপারায় একটি আয়তের স্বাদ করেছেন আর ওইসব চ্যতিষাধ্য রমণীরা যারা ওই জাতির অন্তর্ভুক্ত যাদেরকে বিগত যুগে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ তাওরাত এঞ্জিলের যারা অনুসরণের দাবিদার ওই মহিলাদেরকে মমিনরা ইচ্ছা করলে বিয়ে করতে পারবে কিন্তু সতী সাদ্দি বলা হয়েছে আল্লাহফাক বলছেন যে ফাইন আলেম তো মোহনাম মেনাত ফালাহার যেফার তাদেরকে মমিনা যদি যে না ও তো কাফেরদের হাতে ফিরিয়ে দিবেন। না কারণ তারা কাফের জন্য হালাল নয় আর কোনো কাফের কোন মুসলিম রমণের জন্য হালাল নয় ও আতহ্মা আনফাকু এবং তাদেরকে দিয়ে দেওয়া যা তারা ব্যয় করেছে এখন হিজরত করে চলে এসছে তোমাদের কাছে ইসলাম গ্রহণ করে আর ওর স্বামী মাহার দিয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে যদি ক্ষতিপূরণ চায় তাহলে মুসলিম সরকার ক্ষতিপূরণ দিয়ে দাও বা ওই মহিলা পারলে ক্ষতিপূরণ দিয়ে দিবে কিন্তু হে মুসলিম পুরুষরা তোমরা ওই মহিলারা নতুন ইমান নিয়ে আর চলে এসছে তাদের কাছ থেকে তাদেরকে বিয়ে করতে পারবে সেখানে মুসলিম শাসক তার যদি অভিভাবক না থাকে মুসলিম শাসক কাফের যেহেতু অভিভাবক মুসলিম নারীর সে যেন মুসলিম শাসক অভিভাবক হবে পেটে কোনো সন্তান নেই ওলা তুমি খুব আর তোমাদের স্ত্রী যদি কুফির অবস্থায় থাকে তাহলে কুফুরির বন্ধনের সাথে তাদেরকে বেঁধে রাখিও না কোনো কাফির অমুসলিম মহিলাকে তোমরা নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করে রাখিও ওয়াস আলু মা আনফাকতুম তোমরা যা বাই করেছ বিবাহ সাধীতে তা চেয়ে নাও তাদের কাছ থেকে যে চলে যাবে যখন ইসলাম কবুল করবে না তো আমার ক্ষতিপূরণ দিয়ে দাও ওয়ালি এস আলু মা আনফাকু আর তারা যে ব্যয় করেছে তা তারা চেয়ে নেওয়া মুসলিমরা যা আলিকম হুকমুল্লাহ এ হচ্ছে আল্লাহ পাকের ফ্যাসলা সিদ্ধান্ত ইয়াহক ও ব্যিনাকুম আল্লাহ পাক তোমাদের মাঝে এই ফয়সালা করছেন আল্লাহ আলিমুন হাকিম আল্লাহ সব কিছু জানেন এবং তিনি মহাবিজ্ঞানী এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লাহ আসলাম যেই জন্য ব্যবহার করছেন সেই ব্যবহার করতে হবে দ্বারা জাহাঙ্গীর कथाजेर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের তফসিরের দিকে আমরা তফসির করেছিলাম সুরায় মুহেনা সুরাতুল মুম তাহেনার আয়াত নম্বর এগারোটি আল্লাপাকের সাদ করেছেন ওয়াইন ফা তাকুম সাই আজওয়ালকুফারিফা আবতুম ফা আতুল আজহাবৎ আজওয়া জহম ইসলামা আনফাকু ও আনতুম বেহি মুন এ আয়তের সম্পর্ক আগের আয়াতের সাথে রয়েছে যে আগের আয়াতে বলা হয়েছে যে কোনো মুসলিমের স্ত্রী যদি কাফেরদের সাথে গিয়ে মিলিত হয়ে যায় অর্থাৎ যে ইসলাম কবুল নাই করে নতুন নতুন হয়তো সে মুসলিম হয়েছে এটা এই ক্ষেত্রে বলা যাবে যে একজনে মুসলিম নতুন মুসলমান হলো কোন পুরুষ কিন্তু তার স্ত্রী আর ইসলাম কবুল করলো না তাহলে পৃথক হয়ে যাবে সেই ক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ কি হবে অথবা কোনো মহিলা হয়তো মুরতাদ হয়ে গেল তার স্বামী মমিন মুসলিম আছে আর সে মুরতাদ হয়ে গেলো আর হাত ছাড়া হয়ে গেলো তাহলে এই ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান কি। আর এইরকম ঘটনা নবী কারিমিসাল্লা ইসলামের মধ্যে না হিজরত পরে অনেক ঘটেছে পুরুষ হয়তো হিজরত করে চলে এসছে কিন্তু স্ত্রী বলছে না আমার বাপ মা ছেড়ে যাবো না বা আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়ব না তো এই ক্ষেত্রে আল্লাহাকের বিধান এই আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলছেন ওয়াইন ফা তাকুম সাইয়ুমিন মিন এল আল কুফার হে মমিন মুসলিমরা তোমাদের স্ত্রীদের মধ্য থেকে কোনো কেউ যদি তোমাদের হাত ছাড়া হয়ে কাফেরদের কাছে চলে যায় হাত ছাড়া হয়ে যাও হাত ছাড়া হয়ে তারা চলে গেছে কাফেরদের কাছে যে কোনো ভাবে হোক না তারপরে তোমরা তাদেরকে শাস্তি দেওয়ার অর্থাৎ যে কাফেরদের কাছে চলে গেছে তাদের বিরুদ্ধে যেহাদের সুযোগ পেয়ে গেলে এখানে মানে জেহাদের সুযোগ এইরকম সুযোগ সুবিধা চলে আসলে জেহাদের সুযোগ পেলে তারপরে তাদের কাছে গানিমতের ধন সম্পাদ হাসিল ফাহাতুল ইসলামা আনফাকু আল্লাহাক আর এই সম্বোধনামকে আরকরা কি করো দিয়ে দাও ফাহাতোকদেরকে দিয়ে দাও যে সব লোকদের স্ত্রীরা চলে গেছে হাত হয়ে কি দিয়ে দাও ওই ক্ষতিপূরণটা দিয়ে ইসলাম্মা ফাকু যতটা তারা ব্যয় করেছে বিবাহ বিবাহসাদীতে মোহর অথবা অন্য অন্য খরচ অতটা বা অনুরূপ অনুরূপ তাদেরকে দিয়ে দা এটা যদি গানীমতের ধন সম্পদের সুযোগ আসে তাহলে দেবে তা সেরকররা বলছেন যে যদি তাও না থাকে তাহলে মুসলিম সরকার ব্যায়তুল মাল থেকে দেবে যদি ইসলামিক সরকার হয় তাহলে বায়তুল মাল হবে আর যদি বাইতুল মালও না থাকে যেমন আজকালকার মুসলিম দেশগুলির অবস্থা অধিকাংশই তাহলে সেই ক্ষেত্রে মুসলিম সরকারের তার ফান্ড আছে সেই ফান্ড থেকে ক্ষতিপূরণ দেবে মুসলিম জনগণকে যে যেহেতু এইসব লোকদের স্থির চলে গেছে হাতছাড়া ছাড়া হয়ে সুতরাং এরা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিপূরণ দেবে আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন ওয়্তাকোল্লাহ তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এলএম বেহি মেনুন যার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছো এভি إذا المؤمنات ولا ولا ولا ولا بين ولا নবী মহমালকে সম্বোধন করে বলছেন যে মোমিন ইমান ইসলাম কবুল করে নবী মোহাম্মদ সাল্লাহিম তোমার কাছে আসবে তখন তাদের থেকে ব্যয়েত নেবে ব্যত মানে শপথ নেওয়া আর নবী সাল্লা সাল্লাম শপথ নিতেন মহিলাদের থেকে যারা ইসলাম গ্রহণ করত মুখে মুখে মৌখিক ব্যায়াত নিতেন কখনো আসলে হাত অন্য কোনো মহিলার অপর মহিলার হাত স্পর্শ করেন যেমন মা এসরদ্াল্লাহ তালা আনহা সম করে শপথ করে বলছে ওল্লাহে মা মসাদসুল্লাহ আল্লাহ শপথ করে বলছি যে আমি জানি আমি রাসুল্লাহ সাল্লামের স্ত্রী যে রাসুল্লা সাল্লামের মোবারক হাত কোনো মহিলার হাতকে স্পর্শ করেনি সুতরাং আজকাল যে ফ্যাশন হয়েছে যে পুরুষ মহিলার সাথে হ্যান্ডশেক করবে হাতে হাত মেলাবে এটা হারাম জায়জ আল্লাহ পাক এখানে বায়াত নিতে বলেছেন মৌখিক বায়াত বায়াত নাও মানে শপথ করানো আর যে বিষয়গুলি আল্লাহ পাকে উল্লেখ করেছেন বিশেষ করে এগুলি মৌলিক বিষয় এই বিষয়গুলি বলবে আর তার সাথে সাথে যদি দেখা যায় সেই সমাজে আরও এই ধরেন অন্য অপরাধগুলি ছিল যেগুলি বিগত যুগে করত এখন সেগুলি ছাড়বে কিনা সেই জন্য তার প্রতিশ্রুতিও নেবে তার জন্য শপথ দেবে। যেই সমাজে যেই ধরনের অপরাধ রয়েছে আল্লাহ পাকে সাদ করছে আই হান্ন হে নাবি চল্লু আলী হাসাল্লাম আল্লাহাক একমাত্র মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে ইয় আয়ুহার নবী বা ইয়া আয়ুহার রসুল বলে সম্বোধন করেছেন কোনো জায়গায় ইয়া মহাম্মদ বলে রসুল্লাহ সাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করেননি এতে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলমিন কতটা মর্যাদা দিয়েছেন সৈয়দনা মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহকে কত শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিয়েছেন এত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও আল্লাহ পাকের এ তার তাঁর কোনো হক নেই যে এ বাদতের কোনো অংশ নবীকে সেবরকে সে নবীর কাছে না এ বাদত আল্লাহ তারপর আল্লাহাক বড় মর্যাদা দিয়েছেন ক্ষেত্রে এইভাবে আল্লাহাক ডেকেছেন হে ইসা নাম ধরে ডেকেছে তো আসি আমাদের তফসির দিকে আল্লাহা বলছেন হে নবী যখন তোমার কাছে মমিন মহিলারা আসবে ইউ বা ইয়ে না বা বায়াত করার জন্য বা আল্লাহ করবে না অংশীদার স্থাপন করবে না ব্যাবিচার করবে না তোল না ওলাদা হন না আর তাদের ছেলে মেয়েদেরকে ফোন করবে না হত্যা করবে না হত্যা করবে না তো দুটোই সামিল ভবিষ্ঠ হওয়ার পরেও হত্যা করবে না আর পেটেও হত্যা করবে না এবার করবে না যেমন আজকাল শুরু হয়েছে আল্লাপ হেফাজত করে আল্লাপ হিদায়াত করে মানব জাতিকে ওলা ব্যবহতানি ইফতারি না হো বাইনা এই দিহীন না আর জলহীন আর এমন কোনো মিথ্যা অপবাদ নিয়ে আসবে না যা সে রচনা করে বা তারা রচনা করে নেবে নিজের সামনে বাইনা এই দিহীন না বা আরজলহীন না নিজের সামনে হাতের এবং পায়ের সামনে অর্থাৎ নিজের সামনে অর্থাৎ জেনে শোনে জানে যে এটা আমার ছেলে না তারপরেও স্বামী হয়তো দূরে দীর্ঘদিনের সফরে ছিল একটা ছেলেকে বা মেয়েকে কোথাও থেকে কুড়িয়ে নিয়ে এসে বলছে যে এই যে তুমি আমার সাথে মেলামেশা করেছি এটা তোমার সন্তান এটা আল্লাহ নিষেধ করছেন কারণ এইভাবে যেই ছেলে বাপের ভাগ পায় না সে তার ভাগ বসে যাবে ধন সম্পদে আল্লাপাক কঠোরভাবে এটা নিষেধ করেছেন কারণ এইরকম অনেকে হয়তো করত এই যুগে যার ফলে যেই যে রোগগুলি যেই সমাজে থাকবে সে সম্পর্কে বায়াতে উল্লেখ করা হবে ওলাফ আর এমন জাতির সাথে তোমার বন্ধুত্ব স্থাপন করিও না এই সুর আল্লাহ শুরু করেছে আমার শত্রু তোমাদের শত্রুদেরকে বন্ধু বানায়ও না আর শেষ করছেন এই একই কথা দিয়ে হে মমিনের ক্রোধ হয়েছে কাদের ওপর ক্রোধ হয়েছে কেউ কেউ বলেছেন যে মাহদুব আলহিম আল্লাহ মাহদুব আলহিম মানে ইহুদি উদ্দেশ্য ইহুদিরা ওদের উপর আল্লাহ পাখের বেশি ক্রোধ রয়েছে সুতরাং ইহুদিদের সাথে বন্ধুত্ব করিও না আর কেউ বলেছেন না এখানে মক্কার মুসরেকদেরকে বোঝানো হয়েছে আর এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে সবাইকে উদ্দেশ্য করা যে কোনো কাফের যে আল্লাহ বিশ্বাসী নাই পরকালে বিশ্বাসী নয় অথবা মুসরেক বহুত্ববাদী নাস্তিক সকল আল্লাহ পাখের বোঝ সমস্ত পাপিষ্টের আল্লাহ পাখের ক্রোধ রয়েছে সুতরাং পাপিষ্টকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না কাদি আইসুমিনাল আখেরা কারণ এরা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে যাদের আল্লাহ পাখের গজব হয়েছে ক্রোধ হয়েছে তারা আর কিছু পাবে না তারা শুধু শাস্তি পাবে আজাব পাবে ভালো কিছু পাবে না কামাস আল কুফার মিন আসাব কবুর যেমন কাফেরা নিরাশ হয়ে গেছে ওইসব লোকদের থেকে যারা কবরবাসী হয়ে গেছে অর্থাৎ এই সব লোকেরা যারা এখন পৃথিবীতে আছে আল্লাহ পরকালে অবিশ্বাসী আল্লা পরকালকে যারা বিশ্বাস করে না এরা ওই পরকাল সম্পর্কে নিরাশ যেমন তাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে তাদের থেকে নিরাশ যে আমাদের পূর্বপুরুষরা কখন আর ফিরে আসবে না বা আরেক চিতাস হচ্ছে যেমন ওই লোকেরা নিরাশ হয়ে গেছে ওইসব সব কাফেরা নিরাশ হয়ে গেছে যারা কবরে পৌঁছে গেছে। অর্থাৎ কবরে পৌঁছে গিয়ে বুঝতে পেরেছে যে আমাদের ভবিষ্যতে আর কোনদিন দিন আরাম নেই আল্লাহ পাখের আজাব ছাড়া আর আমাদের জন্য কিছু নেই যেমন বুঝতে পেরেছে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে গেছে কাফেররা কুফুর অবস্থায় মারা গিয়ে ঠিক তেমনই এরাও যারা পৃথিবীতে কুফুর অবস্থায় আছে আল্লাহ পাকে গজব হয়েছে এরাও পরকালের কল্যাণ থেকে নিরাশ হয়ে গেছে সুতরাং তাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করিও না এখানে আমাদের তাফ সির সুরেমন তাহনা শেষ হল ওসলাল্লাহ আলব মহম্মদ ও আল আলী ওসাহে আজমাই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 ফ রফতল কনূর বেক বে মলব শুরু হি আল্লাহ রবি শাদ ফ লকার আপনার সম্পদ কে রাখতে পারে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক বর্মিংহাম ইউকে পাউন্ড তিন শূন্য এক IBAN: ZB BANDO LOYD 3096 3401 0241 92 শর্ট কোড 300083 SWIFT BIC কোড IBOBZB22 টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@pstv.tv pstv মানবতার সমাধান যা মানুষকে सम्पद परीक्षा कर सम्पद नहीं परीक्षा समीक्षाएं अनुप्राणी आल्लाह अंतरे अल्लाह भीति सृष्टिकारी हादी समूह आज रत एगार सकाल दस टेल टी